yawmiddin Amma ba'd Fa'udhu fa billahi আমার হিমিন শীতানজীম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 بسم الله الرحمن الرحيم يا ايها الناس انا خلقناكم من ذكر وانثى واوذاجناكم شعوبا وجعنكم شعبا وقبائل لتعارفوا িনা্র একরা ওার ওার ওার ক্ব঺েো ক১া ঈবার ক১াক�ো প ইন আার এক়্ প১ার আার এট্বা আক্ন আিা আারা আািািল স্রা وإن الله لا من شيئا. إن الله غَفُورٌ رَّحِيمٌ ইন্নামাল মুমিনুনা আল্লাযিনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি ثুম্মা লাম يرتابু ওয়া jahadu ওয়া jahadu বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফী ইসলাম بَلِ اللَّهُ يَمُنُّ عَلَيْكُمْ أَنْ هَدَاكُمْ لِلْإِيمَانِ إِن كُنتُم صادقين إِنَّ اللَّهَ يَعْلَمُ غَيْبَ السَّمَاوَاتِ وَالْأَرْضِ وَاللَّهُ بَصِيرٌ بِمَا تَعْمَلُونَ আলহামদুলিল্লাহ যাবতীয় প্রশংসা যাবতীয় গুণগান যাবতীয় কৃতজ্ঞতা সেই মহান আল্লাহ পাকের জন্য যে মহান আল্লাহ তবাউর কালা আমাদেরকে আসরের সলাৎ জামাতের সাথে আদায় করার সুযোগ করে দিয়েছেন এজন্য আমরা সকলেই আল্লাহ সুক্রিয়া জ্ঞাপন করি আলহামদুলিল্লাহ আবারও সুক্রিয়া জ্ঞাপন করি जे मोहान अल्लाह राब्बुल आलमीन के पृथिवीर श्रेष्ठतम जगह किचु समय काटान ताहफिक दिए एम एक जगह जेखने पृथिवीर समस्त ग्रंथसमूह दामी ग्रंथ अल आल कुरान्र आलोचन बसार ताफिक दिए महान रबर जो प्रशंसा जिन्ह असंख्य मानुष मधे बेचे बेचे आदा के बेसे बेसे আল্লাহ রবুল্লাহামিন কবুল করে নিয়েছেন এজন্য আসুন আমরা আল্লাহ রাবুল আলমিনের আবারও সুক্রিয়া জ্ঞাপন করি আলহামদুলিল্লাহ এরই সাথে সাথে দরুদুল সালাম শান্তির দ্বারা বর্ষিত হোক আমাদের প্রিয় নবী সর্বশ্রেষ্ঠ নবী এবং রসুল নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লিউ সাল্লামের ওপরে শান্তির ধারা বর্ষিত হোক আল্লাহম্মদ সল্ল আলহি আল্লাহম বারিক আলহি उपस्थित सम्मानित दिनी भाई आलोचना करानुल करीमर ऊप नम्बर सूरा सूरतुल हजरत अत्यंत गुरुतपूर्ण एक धारा भावे आलोचना करोचना आलो करा हजरत तेर नम्बर आयत पर्त आज केल्ला से तर नम्बर आयत थ स्टार्ट करब एवं साथी आज के সুরার আলোচনা শেষ হয়ে যাবে ইনশাআল্লাহ এবং আপনাদেরকে কথা দিয়েছিলাম আমরা আলোচনা করেছি সুরা লোকমান এবং সুরা হজরত এই আলোচনার ভিত্তিতে আপনাদেরকে প্রশ্ন করা হবে আমি ইনশাল্লাহ প্রশ্ন প্রস্তুত করে নিয়ে এসেছি আজকে ইনশাল্লাহ আপনাদেরকে প্রশ্ন দিয়ে দিব এখানে যারা নিয়মিত তাপসির আলোচনা শোনেন এই প্রশ্ন শুধু তাদের জন্য এখানে উত্তর দেওয়া আছে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 জুমান নামাজের পরে ফরসলাতের পরে ইনশাল্লাহ আমরা পুরস্কৃত করবে যারা আগামী শনিবার দিন পুরস্কৃত হওয়ার মতো যোগ্যতা অর্জন করবেন তাদেরকে অতএব আপনারা সকলের মনোযোগ সহকারে আলোচনা শুনবেন আল্লাহ সুবান আমাদেরকে দরিদ্র সহকারে আলোচনায় অংশ গ্রহণ করার তাফিক দান করুন আমরা বলি আমিন আল্লা রাবুল আল আমিন সুরত হজরতের তেরো নম্বর আয়াত এখানে এসব করে বলছেন ইয়া হে মানব মন্ডলী হে মানুষের মোনাফিক ইয়া ইউহল কাুন ইয়া ইউহল ফাসি তুন এরকম কোন শব্দ ব্যবহার করেন নাই আল্লাহ রবহামিন এখানে কাউকে ভাগ করেন নাই গোটা মানব জাতিকে ডাক দিয়েছে নিশ্চয় আমি তোমাদের সবাইকে সৃষ্টি করেছি একজন পুরুষ এবং একজন নারী থেকে কয়জন একজন পুরুষ একজন নারী তারা কারা আদম আলাইসালাম এবং হওয়া আলাইলাম আবার আপনারা এটাও জানেন যে হাওয়া আলাই সালামকে সৃষ্টি করা হয়েছে আদম আলাহ সালাম থেকে তাই না জানেন আল্লাহ এটা এখানে বলছেন নিশ্চয় আমি তোমাদেরকে সৃষ্টি করেছি দুইজন মানুষ থেকে আবার আলোচনা হয়েছে প্রথমেই হাস্তাকুমুল হে মানুষেরা তোমরা তাকু অবলম্বন করো তোমাদের রবকে ভয় করো যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন অনলি ওয়ান মেন শুধুমাত্র একজন মানুষ থেকে এটা নিসার সুরত উন্নয়ন আল্লাহ এখানে বলছেন আমি তোমাদেরকে সৃষ্টি করেছি দুজন মানুষ একজন পুরুষ এবং একজন নারীর মধ্য থেকে তোমাদেরকে সৃষ্টি করেছি তারপরে কি করলাম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 दामी आया दामी आयात ये आयात समाजे निगृहित निम्न बर्ण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 আল্লাহ তো বলেছেন ক্লিয়ার করে আল্লাহ বলছেন কোরআন করে দিয়েছেন আল্লাহর রহমত থেকে তোমরা নিরাশ হয়েও না একটা মাসালা মনে রাখবেন যারা বিভিন্ন কর্মকাণ্ডের কারণে হতাশ হয়ে পড়েন নিরাশ হয়ে যান এটা কিন্তু ইসলামে শরীয়তে না আমরা যে হতাশ হয়ে যাই আমরা নিরাশ হয়ে যাই কোনো কাজে আমরা ব্যর্থ হওয়ার কারণে নিরাশ হয়ে যাই ভেঙে পড়ি মনটা ভেঙে যায় না নিরাশ হওয়া যাবে না যাবে না। আল্লাহ রহমান এটাই করে নেই বলছেন লাখনা তুমির রহমাতিল্লাহ তোমরা আল্লাহ রহমত থেকে নিরাশ হয়েও না অতএব এই যে একটা আয়াত মনে রাখবে সব সময় কখনো নিরাশ হওয়া যাবে না कारण मानसा जो आल्लिक मैं रखबाबान कष्ट पे दुख पे एक कोटर टाइम लस हार कारण अथवा हारिए जाने जीवन गुना चिंतितों जुलूम करें समान दृष्टि देखें आल्ला सुबहानवा तला सबाई के समान भाव देखें प्राधान्य दें अर्थबित कारण সম্পদের কারণে প্রভাব প্রতিপত্তির কারণে বিশ্বনবীর হাদিস সই মুসলিমের হাদিস রসুল্লাহ আল্লাহ কাউকে দেখেন না দৃষ্টিপাত করেন না মানুষের চেহারা এবং অর্থ সম্পদের দিকে বরঞ্চ আল্লাহ সুবাহ দৃষ্টিপাত করেন মানুষের আবহ আমল এবং অন্তরের দিকে এটা আল্লাহ লক্ষ্য করেন সম্মানিত উপস্থিতি নবী মোহাম্মুর রসুল্লাহ সাল্লাম জিদে হজের ভাষণে বললেন তোমরা শোন হাদিস আবুদাউদ্ বলছেন বলছেন তোমাদের রব একজন তোমাদের মালিক একজন তিনি কে আল্লাহ শুনে রাখো আজ থেকে কোনো আরবির উপরে কোন অনারবির প্রাধান্য নাই কোন অনারবির উপরে কোনো আরবির প্রাধান্য নাই আবার কোন শেতাঙ্গ মানুষ কোন কৃষ্ণাঙ্গ মানুষের উপরে কোন শ্বেতাঙ্গ মানুষের প্রাধান্য নাই শ্বেতাঙ্গ কৃষ্ণাঙ্গ বুঝছেন তো ওই যে সাদা চামড়া আর কালো চামড়া আফ্রিকার কালো লোকগুলো আর আপনার ইউরোপ কান্ট্রি আমেরিকার সাদা চামড়া লোকগুলো এই যেটা ডিফারেন্ট এটা পার্থক্য আল্লাহ সাহান এটা পার্থক্য ধ্বংস করে দিয়েছেন এই আপনার বংশগত কৌলিন্য এইগুলো কোনো প্রাধান্য নেই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 এর স্তর উপরের দিকে সে আল্লাহ প্রাধান্য আচ্ছা এখানে কি কোন ধনী গরিবের জায়গা আছে নাই অতএব আমাদের নিরাশ হওয়া চলবে না সৌদি আরবের মাটিতে আপনি জন্মগ্রহণ করেন নাই এজন্য আপনার প্রাধান্যতা কমে গেছে এটা আল্লাহ আপনাকে ধরবেন না আল্লাহ সৌদি আরবের লোকটিতে দেখেন আল্লাহ আমাদের সকলকে যারা মোত্তাকি হতে পারবে তাদের জন্য জান্নাতের ওয়াদা দিয়েছেন মোহান আল্লাহ রহমিন আল্লাহ বলছেন তিলক জান্নাত জান্নাতের ওয়াদা মুতাকিদেরকে দেয়া হয়েছে মোত্তাকিদের সম্মান মোত্তাকিদের ইজ্জত আল্লাহর কাছে সবসময় বেশি সম্মানিত উপস্থিতি তারপরে আল্লাহ বলছেন ইন্দ আমি হবির নিশ্চয়ই আল্লাহরহামিন সব কিছুর ব্যাপারে জ্ঞাত আছেন এবং সব কিছুর ব্যাপারে খবর রাখেন কোনো একটা জিনিস আল্লাহর দৃষ্টির বাহিরে নয় কোনো একটা খবর আল্লাহর জ্ঞানের বাহিরে নয় যা কিছু ঘটে সব আল্লাহ আল্লাহমান ওয়াত চোখের সামনে ঘটে এবং কি ঘটবে এটা আল্লাহ ভালো করেই জানেন তারপর আল্লাহ এখানে বলছেন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 অস্থায়ী বসবাস করে ছোট্ট একটা ডেরার মধ্যে থাকে আজকে এখানে তো কালকে ওখানে ঠিক বেদুইন ছিল কিছু মরুবাসী যারা সৌদি আরবের মরুভূমিতে থাকতো যাপন করত। তাদের নির্দিষ্ট কোনো জায়গা ছিল না আল্লাহ এখানে বলছেন কল আত আমা মরুবাসীরা বলল আমরা ইমান এনেছি কি বলেছে ইমান আনলাম আল্লাহ এদের কথার প্রতি উত্তরে বলছেন কুললাম তুপ মিনু বলে দাও যে তোমরা ইমান কি করেছে ইমান আনা আর আত্মসমর্পণ দুইটা দুই জিনিস ইমান যে বলেছে এদের এই কথাগুলো শুধুমাত্র ইমানের পরিচয় শুধু তারা মুখ দিয়ে বলেছে কিন্তু এটার যে বাস্তব প্রয়োগ তাদের জীবনে ছিল না এখন এই তাফসিরের মুফাসুরিনে কেরাম বলছে এই আরব বলতে কারা এখানে বললেন যে আরবিরা বলল আমরা ইমান এনেছি এরা কারা এদের পরিচয় কী মুফাসির কেরাম কেউ বলেছেন যে এগুলো হল বনু আসাদ এবং খোজাইমা গোত্রের লোক এই লোকগুলো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 কিন্তু পক্ষে তাদের অন্তরে ইমান ইমান আননি আসলাম না বরঞ্চ তোমরা বলো আমরা আত্মসমর্পণ করেছি কি করতে বলছে আত্মসমর্পণ আত্মসমর্পণ কাকে বলে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 পাকরাও করতে যায় সেই মুহূর্তে যখন তারা কোনো তাই ঠিক না এটার নাম কি আত্মসমর্পণ ঠিক তদ্রুপ আমাদের জীবনের প্রত্যেকটা বাকে বাকে প্রত্যেকটা মোড়ে মোড়ে প্রত্যেকটা প্রেক্ষাপটে श्वास शिकार उपा वस्तवायन कर नाम की तरफ अंतरे इमाना मुखे सीलू। ताही ना? जे में मुनाफिक जे के ये शे की कुर भी। शे शे मुख दिए बोलतेमान तर अंतरे ईमान छा ए मुनाफिक बोला कि बना है मुनाफिक आज जरा अस्वीकार कर অস্বীকার করে দাঁড়া কি হয়েছে বিশ্বাস করত আল্লাহ একজন সে রবদাবি করে নাই বলছে আমি নিজেই তো একজনকে মানুষকে বাসাতে পারি মারতে পারি কিভাবে মারবা মারার একটা উপায় কি বাঁচাতে পারে মারতে পারে দুইজন লোক ধরে আনলো একজনকে মেরে ফেললো আরেকজনকে ছেড়ে দিল বাস রব হয়ে গেছে। এটা না নাকি রব সম্মানিত উপস্থিতি এ এটা বলতো মুখ দিয়ে কিন্তু আসলে অন্তরে বিশ্বাস করত আল্লাহ একজন আসেন আবার মৃত্যুর শেষ মুহুর্তেও বলেছিল আমি ইমান আনলাম বলেন নাই এই মৃত্যুর শেষ মুহুর্তে যখন মৃত্যু গড় চলে আসে একেবারে গলায় সেই মুহূর্তে কিন্তু ইমান আনলে কাজ হবে না এটা মনে রাখতে হবে সেই মুহূর্তে ইমান আনলে কাজে দিবে না ইমানটা সময় আপনাকে আনতে হবে আল্লাহর প্রতি যথাসময় বিশ্বাস রাখতে হবে সম্মানিত উপস্থিতি বলছিলাম ফেরাউন এই ফেরাউন অন্তরে বিশ্বাস করতো কিন্তু মুখ দিয়ে স্বীকার দেয়নি কখনো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 যে আল্লা সারা সত্যিকারের কোনো মাবুদ নেই এবং আরো সাক্ষ্য দিচ্ছি নিশ্চয়ই রসুল কিছু লোক আছে যারা রসুলকে আল্লাহর বান্দা বলতে অস্বীকার করে চায় না আল্লাহ আল্লাহর বান্দা রসুলকে মানতে চায় না যে রসুল আল্লাহর একজন বান্দা গোলাম দাস এটা মানতে চায় না কিন্তু তারা এটা খেয়াল করে না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 তারা বলেছিল যে আমরা ইমান এনেছি আল্লাহ এদের কথার প্রতি উত্তরের রসুর কে বলে দিলেন এনেছি না আমরা কি করেছি তারপর ইমান ইমান আনে নাই তাদেরকে আত্মসমর্পণ করতে বলেছে এটা কারণটা কি আল্লাহ বলছেন কারণ হলো তাদের অন্তরে ইমান মুখ দিয়ে স্বীকৃতি দিলে কি হবে মুখে উচ্চারণ করলে কি হবে আমি মুসলমান কিন্তু বাস্তবে ঠিক তার উল্টা তার ভিতরে আল্লাহর প্রতি ইমান নাই এই জন্য আল্লাহ এখানে বলেছেন যে কারণ তাদের অন্তরে ইমান প্রবেশ করে নাই তারপরে আল্লাহ বলছেন যদি তোমরা আল্লাহ এবং তার রসুলের আনুগত্য করো রসুল আমল থেকে আমল বাতিল করা হবে না কম করা হবে না এই আয়ের থেকে কি বোঝা যায় খেয়াল করেন কি বলছে শর্ত প্রথমে যদি আল্লাহ আর তার রসুলের আনুগত্য করি নিজের ইচ্ছা মতো মনে যা চাই যেটাকে ভালো মনে করি করে যাচ্ছি এটা আসলেই রসুলাম বলেছেন কিনা রসুলের তরিকা অনুপাতে হচ্ছে কিনা কোরআন এবং সন্ন্যার মধ্যে আছে কিনা এটা কিন্তু আমরা খেয়াল করি না অনেকেই এই জন্য আল্লাহ বলে দিয়েছেন তাদেরকে পরিষ্কার বাসায় শুনে রাখো আল্লাহ এবং তার রসুরের আনুগত্য না হলে সেই আমার আল্লাহ কবুল করবেন না আল্লাহ বলেছেন আল্লাহর আনুগত্য কর এবং তার রসুলের আনুগত্য কর এই কোনো আমল কবুরের শর্ত এটাও একটি যে রসুল্লাহামের তরিকে অনুপাতে আমল করতে হবে এটা আমি বারবারই বলি যদি আজকে মানুষদেরকে জিজ্ঞাসা করেন সমাজে যারা আমল করতেছে আচ্ছা বলেন তো আপনি তো নামাজ পড়েন আপনি তো রোজা রাখেন আপনি হজ করেন আমল কবুলের শর্ত বলেন তো বলতে পারবেন এটা জানি না জ্ঞানের অজ্ঞতা অথবা আমাদের আলেমদের দোষ কারণ আমরা তাওহিদের বিষয়গুলো ইসলামের মূল বিষয়গুলো মানুষকে সঠিকভাবে বুঝাতে সক্ষম হইনি অথবা বুঝানোর চেষ্টাও করি নাই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 সপ্তাহে একদিন মসজিদে আসে দাঁড়িয়েছিলাম বঙ্গোপের সামনে ঢাকা মেডিকেল থেকে আসতেছিলাম সেখানে দেখলাম এক লেগুনাকে পুলিশ আটকাইলো টাকা নেওয়ার জন্য আমি যেই লেগুনাতে ছিলাম ওইটাই আটকাইছে প্রায় দশ মিনিট আটকায় রাখছে অল্প একটু আমি হেঁটেই আসতে পারতাম পাঁচ মিনিটে আটকায় রাখছে কেন মান্থলি কিছু টাকা দিতে হয় পুলিশকে মান্থলি এটা পুলিশের বাপের টাকা বুঝছেন এই জন্য তার কাছ থেকে নেয় সবসময় মান্থলি দিতে হয় তো ওই টাকা নিবেন দাঁড় করা আরেকটা সিএনজি কে আটতেছে তো ওই আমার যে গাড়িতে ছিলাম আমরা ওই গাড়ির ড্রাইভার টাকা দেওয়ার জন্য গেলেন তিনি আসতেছেন না সেখানে পুলিশ বক আসছে পুলিশ বক্স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 ওই পুলিশটা ঠাস করে মুখের মধ্যে দিয়েছে আবার বলছে আবার মারছে আবার বলছে আবার চরিত্রে আজকে এদের চরিত্রিত হয়েছে কারণটা কি এর মধ্যে একটা কারণ হল তাদের কাছে কোরআন এবং সন্ন্যার বক্তব্য যাচ্ছে না এরা যদি সপ্তাহে একদিন এই বক্তব্য শুনত মসজিদ বাংলা ভাষায় কোরআন এবং সন্ন্যার বক্তব্য দেয়া হতো সামান্য পরিমাণ বয় কাজ করত। ঠিক না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 সিরিক মিশ্রিত তাওহিদ হলে হবে না এটাকে তাওহিদ বলে না সিরিক মিশ্রিত হলেই আমলটা বাতিল হয়ে আর অবশ্যই সেই আমলটা সালামের দেখানো পথ এবং অনুযায়ী হতে হবে। যদি ওই পদ্ধতি বাদ দিয়ে নিজের মন একটা পদ্ধতি বানিয়ে নিয়ে আমল করেন এই আমল তো কবুল হবেই না বরঞ্চ এই কামল এই এই আমল জাহান নামে যাওয়ার কারণ হয়ে দাঁড়াবে কিন্তু আমাদের দেশের মানুষ বুঝে না মানুষ আলেমরা এগুলো মনে করতেছে কারণ হলো আমরা হুজুররা আজকে যারা হুজুররা দিনের দায়ী সেজে বসে আছেন কিন্তু প্রকৃত কোরআন সন্ধ্যা দাওয়া দিচ্ছেন না এদেরকেও কেয়ামতের দিন আল্লাহর কাঠগড়ায় দাঁড়াতে হবে অতএব আমাদেরকে আমাদেরকে জানা দরকার যে আমল কবুলের শর্ত প্রধানত দুইটি এটি আল্লাহ তোমরা আল্লাহ এবং তারা তোমার তোমাদের আমল থেকে সামান্য পরিমাণ কমানো হবে নাহিম নিশ্চয় আল্লাহান এবং দয়াময় তারপর আল্লাহ বলছেন যারা আল্লা প্রতি এবং তার প্রতি বিশ্বাস স্থাপন করে তাবু অতঃপর এর প্রতি আর সামান্য পরিমাণ সন্দেহ করে না অনেক সময় অনেক ক্ষেত্রে আমাদের মনের মধ্যে সন্দেহ সৃষ্টি হয় শয়তানের অসায়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 আল্লা রাস্তায় জান এবং মাল দিয়ে জিহাদ করে উল্ল তারাই হলো সত্যবাদী তারপর আল্লাহ বলছেন তাদেরকে বলো আলিমুন আল্লাহ বিদিন এখানে যে শব্দের অর্থটা আসছে এখানে মানে শিক্ষা দেওয়া তোমরা কি শিক্ষা দিচ্ছ আল্লাহকে বিদিনিকুম তোমাদের দিনের ব্যাপারে এখানে মুফাসিনা কেরম বলছে তা আলিমের অর্থ আসবে না বরঞ্চ এ আলাম অথবা ইসবর জানানো খবর দেওয়ার অর্থ আসবে বলছে তোমরা কি আল্লাহকে জানাতে চাও খবর দিতে চাও তোমাদের দিনের ব্যাপারে আল্লাহর প্রতি তোমাদের ধারণা নাই আল্লাহ তো এমন একজন আসমান সমূহ এবং জমিনের যা কিছু আছে সবকিছুর ব্যাপারে তিনি জানেন তিনি হলেন আল্লাহ বিকুলি সাহীন আলিম আল্লাহন সব কিছুরে পারে জানেন धन्य तुम्हें उद्देश्य तो रसुल आल्लासी कारण रसुल তারা ইমান এনে রসুল কে ধন্য করেছে এটা হলে ওদের ধারণা আল্লাহটা বলছেন তাদের ধারণা তারা মনে করে যে তারা ইমান এনে তোমাকে ইসলামী বলে দাও লাসলামকুম তোমাদের ইসলাম আমাকে ধন্য করে নাই আলাইকুম বরঞ্চ আল্লাহিন তোমাদেরকে ইমানের পথে হেদায়েত করার মাধ্যমে তোমাদেরকে ধন্য করেছে আপনার ইসলাম আপনি পেয়েছেন দেখেন এই মানুষ সাড়ে সাতশো কোটি মুসলমান নাই সাড়ে সাতশো কোটি মানুষ এর মধ্যে আমরা দাবি করি আমরা দেড়শো কোটি মুসলমান আছি অথবা একশো সত্তর কোটি মুসলমান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 ইন্ডিয়াতে পাকিস্তানে আপনি ধারণাই করতে পারবেন না আল্লাহ আপনাদেরকে সহিয়াকিটা দিচ্ছেন আপনারা আলহামদুলিল্লাহ তাও হিদ সম্পর্কে জানেন মানেন এবং সিরিখ থেকে বেঁচে থাকেন বিদার থেকে বেঁচে থাকেন আল্লাহ যে আপনাদেরকে কত বড় নিয়ামত দিয়েছেন ধারণার বাহিরে এই নিয়ামতে সুখী আদায় করে শেষ করতে পারবেন না কারণ রসুল বলছেন মিল্লাহ ফিহু ফিদ্দিন कल्याण चान दिन ज्ञान दान कर दिन ज्ञान मानदार मान आल्ला बड़ रोहम कर भाड़ा थी रिक्शा चल मत खाई पाईना रोम कर रोम कर सत्यार अर्थे रखम हलो अपने सही आकी आ দুই নাম্বার রহম হলো এত ধনী আর বড়লোক হলে হয়তোবা আপনি ইসলাম থেকে দূরে সরে যেতেন আপনার সেই সময় হইত না যে আমি দিকে গিয়ে আউতে এবং টাক বিয়ের সাথে পাশত্ব সরাজাই করি এই সুযোগটা হয়তো আপনি পাবেন না কারণ আপনার দেখুন বিশাল ব্যস্ত বিশাল ব্যবসা বাণিজ্য আপনার আপনি বড় বিজনেসম্যান আপনার এই নামাজের সময় নাই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 দনী ব্যক্তিদের আপনি নাগাল পাবেন না বেশি সম্মানিত উপস্থিতি বলছিলাম আল্লাহ বলছেন যে ইন তো তোমাদেরকে তোমরাই ধন্য হয়েছ আল্লাহ তোমাদেরকে ইসলামের দিকে হেদায়েত করার কারণে তোমরা ধন্য হয়েছ রসুল ধন্য হয় নাই তোমাদের ইসলাম গ্রহণ করার কারণে ইন কুন্তুম সদিকিন যদি তোমরা সত্যবাদী হয়ে থাকো নিশ্চয় এবং কিছু আছে সবকিছুর খবর রাখে কেউ জানে কিছু যদি কেউ বলে রসুল গায়েব জানেন ইমান থাকবে কারণ এটা সরাসরি কোরআনের বিরোধী তাই না আল্লাহ কোরআনে বলছেন অন্যত্র বলছেন যারা আজকে বলে যে আমরা কোরআন মানি কোরআনকে বিশ্বাস করি তারাই কিন্তু আবার রসুলকে গায়ব জানে বলে বলে না অথচ আল্লাহ স্পষ্ট করে কোরআনে অসংখ্যবার বলেছেন যে একমাত্র জাহান নামে যাবে এর ভিতরে যা আছে সব কিছুকে আন্তরিকভাবে বিশ্বাস স্থাপন করতে হবে সম্মানিত উপস্থিতি আলোচনা শেষ করে দিচ্ছি আমাদের আলোচনা প্রায় শেষ আল্লাহ বলছেন ইন্দা আলম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 ক্ষমতাবান থেকে কুর্সির উপর থেকে তিনি কিছু পর্যালোচনা করতে পারেন সম্মানিত বস্তিতে আমি আপনাদেরকে বলেছিলাম অনেকে বলে না আপনাকে কুষ্টি দ্বার করায় দেয় কি কুষ্টি বলে আচ্ছা ফের মধ্যে একজন ফেরেস্তার নাম কি মালাকুলকে বলি তাই না আচ্ছা তিনি কি করেন এই তিনি একটা একটা করে জান কবজ করেন তাহলে সারা বিশ্বে এত মানুষ অনেক সময় একই সময়ে একই ঘন্টা একই মিনিটে একই সেকেন্ডে একই মুহূর্তে অনেক লোক মারা যায় যায় না এরকম তাহলে কি করে সম্ভব আপনার সামনে কুশ্চিনা মনে রাখবেন এই মালাকুল ইয়া দিতে পারেন হাত মারতে পারেন যেখানে ইচ্ছে সেখানে এত বড় ফেরিস্তা এই পৃথিবী এই সামান্য একটু জায়গা এর চাইতে বড় বড় ফেরেস্তা করতে এই মালাকুল মৌতের সামনে এই পৃথিবী ছোট্ট একটা প্লেট আমি যেরকম আপনি যেরকম থেকে খাবার জায়গা থেকে আল্লাহ মানুষের মৃত্যুর চানবোধ করতে পারে সম্ভব সম্মানিত উপস্থিতি আলোচনা শেষ করে দিচ্ছি ওতে আল্লাহর প্রতি আমাদের দৃঢ় বিশ্বাস থাকতে হবে আর এই বিশ্বাসটা স্বচ্ছ পরিশুদ্ধ বিশ্বাস থাকতে হবে যদি বিশ্বাসের মধ্যে বেজাল থাকে আমল সব বাতিল হয়ে যাবে আপনার আমলে যদি একটু কমতি থাকে আল্লাহ ক্ষমা করে দিবেন কিন্তু বিশ্বাস এবং বিদাত তাওহিত এবং বিদাত এই দুইটি ব্যাপারে আমাদেরকে সতর্ক থাকতে হবে আল্লাহ সুবাহ আমাদের সকলকে এই বিষয়গুলো জানার বুঝার এবং মানার তাহিক দান করুন আমিন আল্লাহ এই পর্যন্ত আমরা যে আলোচনা করলাম এগুলোকে আমাদের জীবনে বাস্তবায়ন করা তাওফিক দান করুন আমিন